অনুসরণ প্রতিবন্ধকতা ও প্রতিকার শীর্ষক আলোচনা আজকের পর্বে আমরা আলোচনা করব সুন্নতের বিপরীত কাজ কি এবং ইত্তেবা এর বিপরীত কাজ সে বিষয়ে আলোচনায় আমরা পরিচিত হয়ে গেলাম আমাদের সম্মানিত অতিথিদের সাথে আর যথারীতি আমি তো আপনাদের সাথে রয়েছি আপনাদের ভাই মোহাম্মদ হারুন হোসে আমরা আজকে আমাদের অতিথিদের সাথে আলোচনায় আলোচনার মাধ্যম মানে আলোচনায় আলোচনায় কথায় কথায় আমরা যেন কিছু প্রয়োজনীয় উপকার লাভ করতে পারি যা আমাদের এহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তি নিশ্চিত করতে পারে আমরা যেন কথায় কথায় অবাঞ্ছিত অহিতুক কিছু না বলি সেই জন্য আমাদের স্টুডিওতে যে সমস্ত বিদগ্ধ আলামাই কালাম তার শিফ এনেছেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলছেন তাদের কাছ থেকে আমরা প্রয়োজনীয় নির্দেশনা নেব ইনশা আল্লাহ তা আনা দর্শক বিন্দু এখানে আমরা আলোচনায় চলে যাই যেটা হলো আমরা এবং আলোকপাত করার জন্য আগে পিছিয়ে করে দিলেই বিপরীত হয়ে যাবে আর কি ইত্তিবা তাটা পরে নিন বা সেটা হলো তাকলিদ ওটা আরেকটা আলোচনা ইমামদের ইতেবা করবো না তাকলিদ করবো এটা একটা প্রশ্ন এসে যাবে সেখানে ওটা তাকলেদের কথা করানের কোথাও নেই হাদিসেও নেই আসে ইতেবার বিপরীত হল ইবতিদা শূন্যত আল্লাম নবী যা করেছেন বলেছেন স্বীকৃতি দিয়েছেন সেগুলাই হু মানা আমল করা এটার নামে হইল কি ইত্তেবা করা সে ইতেবাটা ফরজের মধ্যে হতে পারে শূন্যতেও হতে পারে নফলেও হতে পারে ওয়াজিবও হতে পারে ইতেবা হতে পারে আর প্রত্যেকটার মধ্যেই যদি আমি ভেজাল ঢোকাই তাহলে ফরজে ইবতেদা করলাম আমি এতে দা করতে পারি বেদ আত করে ফেলাইতে পারি ও অজেব না বেদাত করে ফেলাইতে পারি আল্লাহনবী অজেব হিসাবে করেন নাই আমি সেটা অজেব মনে করে করতেছি আমি আল্লাহনবী সুন্দর হিসাবে করেন নাই ওই অর্থে আর কি যেটা করলে সব না করলে গুণা নাই এমন কোনো হিসাবে আল্লা নবী কোনো কাজ করেননি বা করতে বলেন নাই। আমি বা নাই করা শুরু করে দিলাম তাহলে আমার এখানে বেদ আত লো হয়ে গেল ওমা আত হাকুম আসলে দিয়েছে সেটা ওমান হুম আনহু ফান্তাহ যা দেয় নেই তা তোমরা নিও না পরিষ্কার কথা মানে তার দিন এবং শরীয়তের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে অশেষ কোয়াবের জন্য বা নেকির কাজ মনে করে বা কোন ধর্মীয় যা শরীয়তের বাইরে তা কিন্তু না চশমা ঘড়ি বুতাম এগুলা হল আবিষ্কার অনেকে এগুলা প্রশ্ন করেন আল্লাহ নবী চশমা পরে নেই তুমি বসো কেন কলম এত সুন্দর সুন্দর কম তুমি আল্লাহ ব্যবহার করছেন নিজের কথাটা বলে না যে আমি তো ছিল না এই কেন এটা নিজে বলে না আচ্ছা কাজেই আরো বহু আল্লাহ যখন খোঁতবা দিতেন প্রত্যেক খোদ্তেন রয়েছে আরো অন্যান্য কে মুসলিম সর্ব কিছু রয়েছে যে কুল্লু মুখাতিম বিদা কুল্লু বেদাতেন দলাল প্রত্যেক নতুন আবিষ্কার কিসে আমি যা নিষেধ করবো তার বাইরে তোমাদের সবই মো বা কিন্তু সরিয়তের মধ্যে দিনের মধ্যে তোমরা কিছু বানা বানি এটা তোমাদের কাজ নয় এটা আল্লাহর কাজ আমি নবী মোহাম্মদ সালিস কাজ আহ কুল্লু বেদ আতন্ত এখানে আল্লাহর নামি হচ্ছে এখানে রসুলের কথাই হচ্ছে এবং ভালো ভালো কোথায় তো হচ্ছে সমস্যাটা কোন জায়গায় কথারা বলা ঠিক হবে না কেন আল্লাহ দেখতে হবে ভালোটা দেখতে হবে কার চোখে আপনার চোখে ভালো না শরীয়তের চোখে ভালো আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে জানাই দেবা আমালা অসংখ্য অনেক আমালা ক্ষতিগ্রস্ত আমুল সম্পর্কে আল্লা দিনের দুনিয়া শুনো যারা দুনিয়া জীবনে আমলগুলো করে পথভুষ্ট হচ্ছে অথচ মনে করছে ভালো আমুলই করছি ভালর নামে অনেক আমুল করছি আমি কিন্তু যাচ্ছে যে প্রমাণিত হচ্ছে এটা আল্লাহর চোখে ভালো নয় এখানে একটা বিষয় বলা উচিত যে অহমি আসাব আন্না হমি সুনা ভালো আমুল বলতে এখানে যারা করছে ভালো আমুল মনে করে করছে নিঃসন্দেহে এই আমুলটা জেনা নয় চুরি নয় কারণ প্রত্যেক জেনাকারী এই ব্যবচারী ব্যক্তি খারাপ মনে করি করে মদ খোর ব্যক্তি অবশ্য মদ কখনো জায়জ মনে করে না ও হারামে মনে খারাপ কাজই মনে করে বুঝতে এখানে এমন কিছু আমূল সম্পর্কে যেগুলো মানুষ ধর্মের নামে করছে অত এটা ইসলাম নয় অর্থাৎ কোরআনে নাই হাদিসে নাই রসলাম করেন নাই তার সামনে কেউ করেছেন তিনি সমর্থনও দেন না একটা এখানে বলা যায় যে আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের দিনটাকে পরিপূর্ণ করলাম পরিপূর্ণ দুধ থাকে আরেকটা জিনিস সাদিস অ্যাড করা যাবে আর কি যদি গ্লাস ভর্তি পানি থাকে দেখা যাচ্ছে যে ওর মধ্যে কিছু দেওয়ার সুযোগ থাকে না যখনই কিছু দিতে যাব আমি কিন্তু ওই জিনিসটা স্থান লাভ করবো আসলে জিনিসটা পড়ে যাবে কম বা কোন জাতি একটা বেদাত করে বসে নতুন কাজ করে বসে তখন সেখান থেকে ততটুকু সোন উঠিয়ে নেওয়া হয় আল্লাহ রবন সেটা আর ফিরিয়ে দেন না মানে বাস্তবতা একটা উদাহরণ আমি বলেন ধরেন আমরা তা আগে মনে করতাম যেহেতু কিন্তু এই জন্য কি হলো আল্লাহ নবীর সুন্দর গুলো আমল হচ্ছে না আল্লাহ নবী ডান দিকে বা বাম দিকে ফেরা দোয়া পড়তেন সতেরোটি দোয়া বর্ণিত হয়েছে আল্লাহ নবী দোয়া পড়তেন সোজা আমরা ভুল না বুঝি যে মোনাজাত অর্থ হলো আল্লাহর কাছে মনের কথা তুলে ধরা আর মনের কথা তুলে ধরার জন্য ফরজ ফরজনামাজের পর আগে যখন যেভাবে পাবেন সেভাবে তুলে ধরবেন কিন্তু সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যেটা আসছে সত্য অনুসন্ধান করতে গিয়ে থাকেছে যে আমরা যে পদ্ধতিতে মনাজারটা করি সেই পদ্ধতিটা রসুল সাহা ইসলাম করেন রসুল ইসলাম নিজে করেছেন প্রত্যেক সাহাবিদেরকে স্বতন্ত্রভাবে দেওয়া শিখাইয়েছেন এবং ফরজ ফরজনামাজের পরে নিজেদের চাওয়া নিজেদের যে তসবি তালিল জিকিরগুলি আর কি যে পুরো সালা মোনাজাত যখন কেউ সালাতে দাঁড়ায় তখন সে মনে শুরু করে স্পষ্ট আর আর একটা আমরা যে কথাটা বলছিলাম যে দিন পরিপূর্ণ সেখান থেকে যখন একটা জিনিস এখান থেকে দুটা মানুষ শিখলো না কেন যে একজন মুসল্লি সে আজানের দোয়া জানে মুজিদের উঠার দোয়া জানে বাই বাইনে জানে আত্মহেত জানে এত জানে সবই জানে সম্মানিত শুধু দর্শকৃন্দ সময় এলো একটা বিরতির ছোট্ট বিরতি দিচ্ছি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশা আল্লাহ ফিরে আসতেছি বিরতির পর আপনাদের এই প্রাণবন্ত অনুষ্ঠানে ইনশা ধন্যবাদ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 बोझा सहज हो जाएलम बुनियादी शिक्षा कदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल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 আমাদের যাব সেটা হলো এক কথা নয় তোলা আল্লা চতুর্থ অর্থাৎ তিনি সব শোনেন এবং দেখেন তা গোপনে কথা বলার মনে মোনাজাত শব্দ গ্রহণ করেছে কিন্তু থাকে ততক্ষণ সে মোনাজাত করে কিভাবে তাও আসছে এই শব্দগুলো থেকে কিন্তু না যাই ইউনাজি মোনাজা এখান থেকে নেওয়া হয়েছে কিন্তু কাজটা করছে আমরা কোথায় গিয়ে সালাদের পরে গিয়ে আমি করলাম প্রশ্ন করা হয় যে ঘুমোতে যাওয়ার কি দোয়া পড়তে হয় অধিকাংশ মুসলিমই জানে জানেন আবার দেখা যাচ্ছে যে বাথরুমে যাওয়ার কি দোয়া পড়তে হয় অধিকাংশ জানে জানে কিন্তু যদি এই যেগুলো জায়গাতে এই মুনাজাতের নামে দোয়া চালু আছে না থাকায় অনব্যাসে একটা কথা আছে না সেটাই হয়েছে এই আমল না থাকার কারণে হয়তো এটা কি হয়ে গেছে ছুটে যেতে পারে এটা কারো সুন্নতের সংক্ষিপ্ত একটা সংজ্ঞা তার বিপরীতে বেদাতের সংক্ষিপ্ত সংজ্ঞা মানে একেবারে এক কথায় জনগণ বুঝে নিতে পারে এরকম একটা সংক্ষেপে বলেন সংক্ষেপে ধন্যতের সংজ্ঞা বলতে আমরা বলতে পারি যে নবী সাল্লাহ আল সাল্লাম যা করেছেন তার হুবহু অনুসরণ আর বেদাতের সংক্ষিপ্ত সংজ্ঞা হল সোয়াবের আশায় শরীয়তের মধ্যে যে কোনো ধরনের আমল যে আমল আল্লাহ নবী করেন নেই অনুমোদন দেন নেই সেটা বেদাত আচ্ছা এখানে একটা কথা যেটা বলা হয় যে অনেক সময় যুক্তি তর্কের খাতিরে বলেন আল্লাহ নবীর বিমান ছিল এক্ষেত্রে আমরা বলতে পারবো যে রসুলামের জামানাতে উটে চড়ে আমরা হজের ইয়েতে বলেছিলাম রসুলাম উঁটে চড়ে হজে গেছিলেন কিন্তু হজের হাকাম কোনোটা পরিবর্তন হয়নি রসুলাম উঁটে চড়তে গিয়ে যে দোয়াটি পড়েছিলেন আমরা ঠিক সেই দোয়াটি পড়তেছি চড়তে গিয়ে গাড়িতে অবলম্বন হয়ে গেছে বাহন বাহনটা আমি হজে যাচ্ছি হদে যাওয়ার অসিলা হলো আমার বাহন কিন্তু বাহন চেঞ্জ হয়েছে কিন্তু দোয়া চেঞ্জ হয়নি দোয়া কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবে না দোয়াও বাদা দোয়াটা হলো এবাদত সুতরাং এবাদত চেঞ্জ হয়নি কিন্তু অসিলা তুলে আইবাদা চেঞ্জ হয়েছে কাজী অসাইল কািয়া দাঁড়িয়ে চেঞ্জ হতেই থাকবে কিয়ামত পর্যন্ত চেঞ্জ হবে অতএব আমরা দোয়া যেখানে রসাম যেভাবে পড়েছেন সেভাবে হুবহু আমাকে ওইভাবে পড়তে হবে নতুন করে আমাকে বানিয়ে গড়িয়ে করার সুযোগ এই কারণে নেই যেতু দোয়া সম্পর্কে একটা কমপ্লিট আল্লাহ নবী দিয়েছেন আমি ছোট সংক্ষেপে বলে দিই প্রথমে ঘুম থেকে উঠলাম ঘুমে ঘুম থেকে উঠার দোয়া পরলাম ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম বাথরুমে ঢুকার দোয়া পড়লাম বাথরুম থেকে বের হওয়ার দোয়া পড়লাম শুরু শুরোয়া পড়লাম উঁজুর শেষের দোয়া পড়লাম মসজিদে ঢুকলাম মসজিদে ঢোকার দোয়া পড়লাম সালাদ আদায় করলাম পুরোটা দোয়া দিয়ে সালাত শেষ হলো তারপরে আবার মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়লাম ঘরে ঢোকার দোয়া পড়লাম নাস্তা খাওয়ার দোয়া পড়লাম নাস্তা খাওয়ার শেষ করার দোয়া পড়লাম গাড়িতে চড়ার দোয়া পড়লাম গাড়িতে চড়া নামার দোয়া পড়লাম এবার অফিসে ঢুকলাম এমনকি অফিসে ঢুকে অফিসে কাজকর্ম করলাম কাজকর্ম করে আবার গাড়িতে চললাম বাসায় ফিরিয়ে আসলাম বাসায় ফিরে এসে আবার বাথরুমে ঢুকলাম বাথরুমে ঢোকার দোয়া পড়লাম অনুরূপ ভাবে বের হওয়ার খেয়ে শুইলাম এলাম বিছানায়োয়া পড়লাম তারপরে যদি তাইলে ঘুম থেকে উঠে দোয়া শুরু করেছিলাম আবার বেডে যাওয়ার পরেও আমার দোয়া চলতেই থাকলো তা আমি আবার নতুন করে বানাবো কোথায় আর আমিও নতুন করে এর মধ্যে সংযোজ করার কোথায় সারাদিনই তো দুয়াই পড়তে দিলাম তো দোয়া উঠলো কোথায় যেটা করেছেন ওটা আমরা করতে বলছি আর যেটা আপনি বানিয়েছেন ওটা বলতে মানা করছি সম্মানিত সুদী ও দর্শক বৃন্দ আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল সন্ন্যত এর বিপরীত দেখ নিয়ে সেটা হচ্ছে মানে বেদাতের বিপরীত বেদাত আর ইফতেবা এর বিপরীত হচ্ছে ইবতেদা এ প্রসঙ্গে তো জেনাব ডক্টর মোসুদ সাহেব একটু সাধারণ মানুষের জ্ঞাতার্থী যে এই ব্যাপারে একটু আলোকপাত করেন এবং নতুন সৃষ্টি জানাজা কিভাবে পরবো কখন পরবো কোন কোন দোয়া পরব কবর জিয়া কিভাবে করব। শূন্য কামার আমার কাছে বাতানো আছে কিন্তু সেখানে যদি আমি দোয়া কালাম বাদ দেয় কবরের কাছে কোরআনতলা শুরু করে দেই এটা আমার বানানো একটা বেতারি হয়ে যাবে বানানো হবে আমার নেস্পেশা বানে সমন করা রোজা রাখা সহি হাদিসরা যতক্ষণ প্রমাণ হবে ওই দিনটাকে নির্ধারণ করা আমি দোয়া পাঠ করতেছি তাহলে সেটা ওই ধরনের কাজ হয়ে যাবে ঠিক আমি একটা উদাহরণ দিই সাধারণত বেতাদের ক্ষেত্রে উদাহরণটা ছিল একটা টাকা পুরাতন, ফাটা তালি দেওয়া আছে ওই টাকাটাও যদি আমি দোকানে দেই তাহলে টাকাটা চলে কেন ওই টাকাটা রাইট ওই টাকাটা মনিটারি ফান্ডে তার অ্যাক্ট আছে তার নাম্বার আছে কিন্তু আমি যদি একটা ভালো কাগজ একশো টাকা দেওয়া কাগজ কিনলাম একশো টাকা আর একশো টাকা দেয় লাল লাল নীল নানান রঙ আসে তিনশো টাকা খরচা করে একটা টাকা বানাইলাম সুন্দর করে সেই টাকাটা যদি জেলখানায় ঢুকাবে কেন এই টাকার পেছনে তিনশো টাকা খরচ হওয়ার পরেও এত রঙ্গিলা হওয়া সত্ত্বেও এত সুন্দর দেখা যাওয়া সত্ত্বেও এটা কিন্তু জাল টাকা বানানো টাকা কাজে আমি অন্যায় করছি শরীয়তের দায় দেতো আল্লাহর সেটা যদি আমি একটু আমার ত্রুটিও একটু হয় আমার যে একটু গাফলেত তার মধ্যে থাকে একটু কাজাও যদি হয় সেটাও আমার কি সো আপকম হলেও সেটা আল্লাহর কাছে কবুল হবে কেন সেটা রাইট জিনিস আর যদি আমি ইচ্ছে করি একটা মানে গ্রহণযোগ্য সেটা জাল আর আল্লাহ এবং রসুলের দায়ের দায়িত্ব যেটা সেখানে যদি আমি জাল করি তাহলে আমি কত বড় জালিয়াত এই জন্য বেদাতের আমল কবুল হয় না বেদাত শেরেকের পরে সবচেয়ে বড় পাপ হলো এটা কেন সেরেক হলো আল্লাহর সাথে কাউকে শরিক করে এই কথা যদি আমরা মন স্থির করে নেই যে দিন পরিপূর্ণ দিনের মধ্যে সংযোজন বিয়োজন করা যাবে না এবং মোহাম্মদ সাল আলী আমাদের আদর্শ তাহলে তো সেখানে আমাদের নতুন করে কিছু করার আর সারাদিন পর্যন্ত শূন্যতের আমল যদি করতে থাকি আমরা আর কাজ যদি নাও থাকে নকলেবাদ মধ্যে সবচেয়ে উত্তম হলো করা ভাই তুমি কোরআনতলা করো কোরআন করো কোরআন বোঝো তাহলে অনুসরণটা হলো না তাহলে আল্লাহ রাসুল কেন পৃথিবীতে আসছিলেন তার আমলটাকে বাদ দিয়ে যদি আর আমরা করি তাহলে তার গুরুত্ব থাকলো জি আর এই জন্য শক্ত কথা এসেছে যে কুল্লু মোহাস আরো দুইটা বিষয় কবুল হবে না কেয়ামতের মাঠে অনেক এবাদত নিয়ে আমি উপস্থিত হব কিন্তু আল্লাহ রসুল বলছেন তার জন্য কোনো নফল বা ফরজ কোন এবাদতই কবুল করা হবে না এরপরে আর একটা হাদিস স্পষ্ট আমার এবাদতো কবুল হলো না এবার সিলেবাসের বাইরে যদি অনেক বড় বড় থিউরি মুখস্থ করে আইসা পরীক্ষার খাতায় যে থিউরি নিজের থেকে আইনস্টাইন নিউটন শুরু করে দুনিয়া লেখাতে আসে ওখানে পাশ করবে না ফেল করবে নিজের থেকে ঢুকে সুন্দর হাতের লেখা বিন্দু আমরা যেটা বলতে পারি যেটা হলো যে আমরা যখন বলছি যখন এই ক্যালিমাটা পাঠ করছি তখন তিনটা বিষয় আমার স্বীকৃতিতে বাধ্য হয়েছে একটা হলো রসুল্সাশেফের ইসালতকে মানছি দুই নম্বর হলো তিনি যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে রূপে সেই ওহিটাকে আমরা বিশ্বাস করতে হবে আমাদেরকে তিন নম্বর হলো যে তিনি যে শরীয়ত দিয়েছেন পদ্ধতি দিয়েছেন তার তরিকার বাইরে কোনো প্রকার আবাদত করব না এই জোর স্বীকৃতি প্রদান করা তবেই তো মোহাম্মদ সাল্লি ইসলামকে মানা হবে আর যদি আমরা শুধুমাত্র মৌখিকভাবে বলি আর বাস্তবে যদি রসুল সসলমের তরিকার ভিতরে না থাকি সৌন্দর্যের উপরে অটল অবিচল না থাকি তাহলে তো রসুলকে মানা হলো না যে বক্তব্য তোমরা এ মানে বেদাত করো না তোমাদের জন্য ইসলাম যথেষ্ট আর আবদুল্লাহবিন আব্বাস রাজি আল্লাহ তালু বলছেন ওটাও দারামির হাদিস আল্লাহ এবং তার রসুলের কথা কে উড়াই দিতে চাচ্ছ আবু বাকর এবং উমরের কথা দিয়ে আর সেদিন বেশি দূরে নয় তোমাদের উপর আমি আশঙ্কা করি যে আসমান থেকে তোমাদের উপরে গজবের পাথর বর্ষণ করে তোমাদের সেটা হলো আল্লাহর আলমিন আমাদের সকলে সেই মর্মে কাজ করার তফিক দান করুন রহমতারক জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নাম্বার এক থেকে চার্লাহাদ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 পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা বলেছেন তিনি একক দ্বিতীয় হলো সমাদ তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হলো লাম ইয়ালিদ পলাম ইউলাদ তিনি জন্ম